ক্ষিয়াল সরিয়ার সর আমাদের উপর যতগুলো বিষয়কে ফরজ করেছেন যতগুলো বিষয়কে আবশ্যকীয় দিয়েছেন তার মধ্য হতে অন্যতম একটি বিষয় হচ্ছে সালাত, তার হতে অন্যতম একটি বিষয় হচ্ছে নামাজ নামাজ হচ্ছে দিনের স্তম্ভ নামাজ হচ্ছে আল্লাহ ও বান্দার মাঝে সম্পর্কের মাধ্যম কেমতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব হবে যদি কারো নামাজ ঠিক হয়ে যায় তাহলে তার সমস্ত আর যদি কারো নামাজ ঠিক না থাকে তাহলে পার্থক্য সৃষ্টিকারী বিষয় হচ্ছে নামাজ নামাজ আদায় করা ইমানের অংশ নামাজ ছেড়ে দেয়া কুফুরের অংশ লাহ যার নামাজ নেই তার কোনো দিন নেই বলা হকিল ইসলাম তারকাল যে ইচ্ছাকৃতভাবে ভাবে নামাজ ছেড়ে দেয় ইসলামে তার কোন অংশ নেই যে ব্যক্তি ঠিক মতো নামাজ আদায় করবে আল্লাহ তালা তার অন্তরকে আলোকিত করবেন তার চেহারাকে কে করবেন তার কবরকে কে আলোকময় করে দিবেন আমাদের ভয়াবহ মুহূর্তে তার আখেরাত অন্ধকার অচ্ছন্ন হবে কে আমাদের দিন তার মুক্তির কোনো উপায় থাকবে না ফেরাউন হামান কারুন এবং উবৈবিন খালফের মতো নিকৃষ্ট কাফেরদের সাথে তার হাসর হবে হে যুবক তাহলে নামাজের ক্ষেত্রে কেন অবহেলা করছো মসজিদের মিনার থেকে মুয়াজ্জিন সুরুলিত কণ্ঠে হাইয়া আলসাল বলে তোমাকে নামাজের দিকে ডাকছে হাইয়া আলাল আল্লাহলাহ হাইয়া আলাল ফালাহ বলে তোমাকে কল্লানের দিকে আহ্বান করছে আর তুমি ঘুম হতে নামাজ উত্তম ঘুম হতে নামাজ উত্তম ঠিক সেই মুহূর্তেও তুমি চাদর মরু দিয়ে গভীর ঘুমে বিফর হয়ে আছো যুবক কখন তোমার ঘুম ভাঙবে কখন তুমি নামাজের গুরুত্ব বুঝবে হে যুবক আখেরাতের ভয় কি তোমার অন্তরে নেই তুমি কি মৃত্যুকে ভয় পাও না কবরের জীবনের কথা স্মরণ করো না মনে রেখো কেমতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব হবে আজকে তুমি ইচ্ছাকৃত ভাবে নামাজ না পড়ে ঘুমাচ্ছ আজকে তুমি করছো ক্যামতের দিন ক্যামতের কঠিন মুহূর্তের ব্যাপারে তোমার কি প্রস্তুতি রয়েছে হে যুবক আসোনা কপরে রাজাব থেকে বাঁচি জাহান্নমের আগুন থেকে নিজেকে রক্ষা করি মজ্জিনের আহ্বানে সারা দিয়ে আল্লাহর সামনে শেষদা অবনত হই